আনাস ইমন মালিক রদিল তালানহেতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম একবার তার স্ত্রীদের ব্যাপারে ইলা অর্থাৎ কাছে না যাওয়ার শপথ করলেন সেই সময় তার পা মুচকে গিয়েছিল তিনি তার কক্ষের মাছায় ঊনত্রিশ দিন অবস্থান করেন অতপর সেখান থেকে নেমে আসেন লোকেরা বলল হে আল্লাহ রসুল আপনি তো এক মাসের শপথ করেছিলেন তিনি বললেন উনত্রিশ দিনেও মাস হয়